ومن تبعهم আবারক আলহামদুলিল يوم الدين নবীন بعد ওলিয় بالله من الشيطان الرجيم ومن اياتي ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون شبরি দর্শক পিএসটিভি বাংলায় আজকের অধিবেশনে আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি মোহানবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে যে উত্তম গুণগুলি আমাদের জন্য নির্ধারণ করেছেন তার মাঝে একটি গুণ হল পরস্পরে দয়া করা পরস্পরকে আন্তরিক ভালোবাসা আমরা কয়েকটি অধিবেশনে কথা বলেছি মোহানরবুল্লা আলমিন তিনি দয়াশীল আর এই দয়ার ক্ষেত্রগুলো মোহানবুল্লা আলমিন তার বান্দাদের জন্য। पसंद करके अपर के दया करब अनुग्रह करब आज के इशा अल्लाह कथा पारिवारिक जीवन जे एके अपर दया देखान आंतरिकता देखान आज के समाज नहीं जी कहीता हमें कि बोलते हैं परिवारिक जीवन जख उल्टो पथे चले पारिवारिक जीवन जो ক্রন্দল কলহ আসে তার ফলে একটি পরিবার নষ্ট হয় শুধু একটি পরিবার নয় একটি জাতিও নষ্ট হতে পারে আমরা খুব ভালো করে জানি একটি জাতি তৈরি হয় পরিবার থেকে এবং এই পারিবারিক দিকগুলো আমাদের খুব সুন্দর করে জানা এবং খুব ভালো করে জানা এটি আমাদের ইমানই দায়িত্ব যার ফলে একটি আদর্শবান ফ্যামিলি গড়ে উঠবে একটি আদর্শবান পরিবার গড়ে উঠবে সুপ্রিয় দর্শক মোহান্নবুল্লা আলমিন রোমের একুশ নম্বর আয়াত এর সাদ করেন অমিন আয়াতিমিন আনফুসিকুম আহান্নবুল আলমিনের নিদর্শন সমূহের মাঝে একটি নিদর্শন হল আন খলা কলা কুমিন আনফুসিকুম আুয়া যা মহান্নবুল আলামিন তোমাদের মাঝ থেকে। তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন আর এ ঘটনা হল আদম আলা ইসলাম থেকে আমরা খুব ভালো করে জানি মহানরবুল আলমিন আদম আলা ইসলামকে তিনি সৃষ্টি করলেন আদম আলা মাতা এবং পিতা কেউ ছিলেন না মহানরবুল আলমিনের কুদরতে মহানরবুল আলমিনের শক্তি বলে তিনি আদম আলাইসালামকে তৈরি করলেন যিনি আমাদের সকলেরই পিতা সেখান থেকে আমাদের ফ্যামিলির যে গঠন তখন থেকে শুরু হয় মহানবুল্লাহ আলমিন আদৌ মালাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম আদৌ মালাইসালামের পাশের হাট থেকে মা হাওয়া আলাইহ সালামকে তিনি তৈরি করলেন এরপরে দুনিয়ার সূচনা হল এবং আজ পর্যন্ত আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এ সম্পর্ক রয়েছে আমরা এভাবেই ইনশাআল্লাহ কাল কেমত পর্যন্ত আমাদের এইভাবেই আমাদের পারিবারিক গঠন হবে এবং পারিবারিক জীবন আমরা গঠন করব আমাদের এই পারিবারিক গঠনে একে অপরের সাথে দয়ার যে বিষয়টি এই বিষয়টি পরিপূর্ণ না থাকার ফলে আজকে পারিবারিক জীবনে ক্রন্দল পারিবারিক জীবনে কলহ পারিবারিক জীবনে একে অপরের সাথে আন্তরিকতা না হয়ে যত ধরনের অ্যাক্সিডেন্ট যেগুলো আজকে আমরা সমাজে শুনে থাকি প্রিয় দর্শক আজকে যদি পারিবারিক জীবনে আমরা কথা বলি আমরা দৈনন্দিন খবরের কাগজে একবার যদি চোখ বলিয়ে নেই তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট যে পারিবারিক জীবনে তাদের মাঝে সুখ শান্তি একে অপরের সাথে দয়া এবং ভালোবাসা এই বিষয়গুলি সরীয় যে পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিয়েছে সে পদ্ধতিতে না হওয়ার ফলে আজকে অনেক ধরনের অঘটন আমরা শুনতে পাই সুপ্রিয় দর্শক মোহান রবুল্লা আলমিন তিনি সুন্দরভাবে আমাদের জন্য দৃষ্টান্ত পেশ করলেন যে এই যে তোমাদের সম্পর্ক একে অপরের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটি মহানবুল্লা একটি নিদর্শন আন খলা কলা কুমিকুম আজ মহানবুল্লা আলমিন তোমাদেরই মাঝ থেকে পুরুষের মাঝ থেকে অর্থাৎ আদম আলা মাঝ থেকে তিনি তোমাদের স্ত্রীকে তৈরি করলেন আল্লাহ আকবর লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা প্রশান্তি পাও যাতে তোমরা সুখে শান্তিতে বসবাস করো আর এটি মহান রব আলমিনের একটি বড় উদ্দেশ্য আমাদের এই পারিবারিক যে গঠন এই পারিবারিক গঠনে স্বামী স্ত্রীর মাঝের যে সম্পর্ক এটি মহানরবুল্লাহ আলমিনের একটি নিদর্শন এবং এই নিদর্শনের মাঝে যে অংশ রয়েছে সেটি হচ্ছে লিতাস কুনু ইলাইহা যাতে তোমরা প্রশান্ধি পাও সুপ্রিয় দর্শক আমরা খুব ভালো করে জানি যা আজকের পারিবারিক জীবনের যে সম্পর্ক এ মহানবুল আলমিনের এক বড় নিদর্শন যাকে আমি কখনও দেখিনি যার কথা কখনো শুনিনি যাকে আমি কখনও কাছ থেকে চিনিনি কিন্তু মহানবুল্লা আলমিন এমন সম্পর্ক গড়ে দিলেন মাত্র দুটি শব্দে সে শব্দের মাধ্যমে আমাদের একটি পরিবার গঠন হতে চলেছে সুপ্রিয় দর্শক তাহলে এখানে মহানবুল্লা আলমিন একে অপরের সাথে যে বন্ধন এই বন্ধন বন্ধনের কথা আলোচনা করেছেন এবং মহানবুল্লা আলমিন তোমাদের উভয়ের মাঝে তিনি দয়া বা অনুগ্রহ এবং ভালোবাসা তৈরি করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা মোহানবুল্লা আলমিনের এই দুটি শব্দ যে মহান্নবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে তিনি পাঠে আমাদের পারিবারিক যে গঠন তিনি করে দিলেন যেটিকে আমরা স্বামী স্ত্রীর উভয়ে যে একটি সম্পর্ক এর মাধ্যমে আমাদের একটি পরিবার গঠন হল আর উদ্দেশ্য হলো যাতে আমরা প্রশান্তিতে বসবাস করি এবং এই প্রশান্তি তখনই হতে পারে মহান্নবুল আলমিন এই প্রশান্তির কথা বলতে যে তিনি বলেন যাতে এবং তা তোমাদের মাঝে আমি তৈরি করে দিলাম আন্তরিকতা এবং তৈরি করে দিলাম ভালোবাসা তৈরি করে দিলাম একে অপরের প্রতি দয়া প্রদর্শন সুপ্রিয় দর্শক তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি মহানবুল আলমিন আবারও বলেন ফি যে এতে অনেক নিদর্শন আছে একটি নিদর্শনই নয় মহানবুল আলমিন বহু বচন ব্যবহার করেছেন আয়াত অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা গবেষণা করে যারা চিন্তা করে তাদের জন্য এতে নিদর্শন রয়েছে সুপ্রিয় উপস্থিতি আজকের যে দয়া এই গুণটি ইসলামের সর্বোচ্চ যে গুণগুলি আছে তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ সেটি হলো দয়া প্রদর্শন করা দয়া দেখানো একজন অপর্জনের ক্ষেত্রে অনুগ্রহ করা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই অংশ যখন আমাদের ব্যক্তি থেকে শুরু হয়ে আমাদের রাষ্ট্রীয় পর্যন্ত যখন এই গুণকে আমরা বাস্তবে রূপধান করতে পারব তখন একটি ব্যক্তি ব্যক্তির জীবনে তিনি প্রশান্তি পাবেন একটি পারিবারিকভাবে উভয়ের সাথে তার ফ্যামিলির সাথে তিনি প্রশান্তি লাভ করবেন অনুরূপভাবে সমাজ গঠন হবে যে সমাজে প্রশান্তি আসবে তারা আনন্দে বসবাস করতে পারবেন একটি দেশ গঠন হবে রাষ্ট্র গঠন হবে যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন সুপ্রিয় দর্শক তাহলে মোহানবুল আলমিন যেহেতু আমাদের একটি পারিবারিক সম্পর্ক দিয়েছেন এই দিকগুলি একটু আমাদের আলোচনা করা উচিত কারণ এই দিকগুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক মোহানবাবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে তিনি কিতাব দিয়েছেন যেটি আল কোরআন নবী পাঠিয়েছেন আমাদের সর্বশেষ নবী আমরা যার অন্যত তিনি হলেন নবি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার মাধ্যমে তিনি আমাদের জীবনের সর্বদিক পরিপূর্ণ করে দিলেন যেই দিকগুলি আমাদের জীবনে অত্যন্ত জরুরি বিষয় বিশেষ করে পারিবারিক জীবনে যেই অবস্থাগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে সেগুলো যদি আমরা সমাধান করতে পারি কোরআন এবং হাদিস থেকে নবী মো সাল্লি ওসাল্লামের দৈনন্দিন জীবন থেকে তাহলে আমাদের জীবন হবে ধন্য মোহানবুল আলমিন সুরাত চৌত্রিশ নাম্বার আয়াতে আমাদের পারিবারিক গঠন এবং একে অপরের সাথে যে সমস্যাগুলো আসে তার সমাধান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি মনে করি সুরাত শুধুমাত্র একটি আয়াত যদি আমরা আমাদের কথা বলছি যদি আমরা আমাদের পারিবারিক জীবনে বাস্তবের রূপায়ন করি তাহলে আমাদের যে কলহগুলো সেগুলো দূর হবে এবং প্রশান্তি নেমে আসবে মোহামরাবুল আলমিন তিনি ইসাদ করেন ওল্লাহুন যখন তোমরা তোমাদের স্ত্রী যাকে মোহামবুল আলমিন তোমাদের প্রশান্তির জন্য তৈরি করলেন যার মাধ্যমে ভালোবাসা যার মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি হতে পারে এবং সেভাবেই আমরা সমাজ গঠন করি যদি তোমরা ভয় করো যদি তোমরা সেখানে সমস্যা মনে করো ওল্লা তি তুসুজাহ তার অমান্যের কিছু দিক তোমরা সেখানে লক্ষ্য করো তাহলে মোহানবুল আলমী যখন আমরা তাদের ক্ষেত্রে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা বিরতি নিব ছোট্ট বিরতির পরে আমরা ফিরে আসব। আমাদেরই সাথে থাকুন আসসালাম দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 যে ব্যক্তি পেয়ে গেলো অহুম হুতাদ তারাই হলো এজার তোমরা শব্দ করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত । जन्म जाह पचंद करें देखते मर्यादा प्रति शनिवार प्रत साढ़े दस टाय पुनः सम्प्रचार सकाल नीच टी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 অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন पवित्र विशुद्ध जीवन जापन करना पीस टी सुप्रिय दर्शक যে পর্বে ছিলাম আমাদের বিরতির পূর্বে আমরা আবারও ফিরে আসি মহানবুল্লামিন ইরশাদ করেন ও যদি তোমরা অবাধ্যের কিছু ভয় করো যদি তোমার স্ত্রী সম্পর্কে এমন তোমার কাছে খবর আসে তোমার স্ত্রী সম্পর্কে এমন অবস্থা তোমার কাছে এসে যায় তোমার স্ত্রী তোমার কথা শোনে না তাহলে তোমার করণীয় কি আমার করণীয় সমাজে যেগুলো হচ্ছে যে তাকে সেখানে জোল বা অন্যায় করা প্রহার করা এমন প্রহার যেটি মানুষ পশুকেও করে না এটি কিন্তু অন্যায় আমাদের সমাজ নিয়ে যদি কথা বলি তাহলে আজকের আমাদের মা উপর যে ধরনের অত্যাচার আজকে সমাজে হচ্ছে এই অত্যাচারগুলো সম্পর্কে আমাদেরকে বলতে হবে যে সঠিক ইসলামী দিক নির্দেশনা না থাকার ফলে আমরা বড় বড় অন্যায় করে বসি অনেক সময় অত্যাচার যেটি জোল জোলম করে বসি সুপ্রিয় দর্শক মোহান রবুল আলমিন অবাধ্যতার ফলে যে সমাধান গ্রহণ করলে আমাদের সমাজে প্রশান্তি নেমে আসবে সেই দিকগুলি মহান রবুল আলমিন তুলে ধরে তিনি ইসাদ করেন প্রথম তিনি দিক নির্দেশনা দিচ্ছেন স্টেপ বাই স্টেপ তিনি কিছু পদ্ধতি শেখাচ্ছেন যে এই পদ্ধতি যদি করো তাহলে হতে পারে সে বা তিনি গ্রহণ করে নেবেন যদি গ্রহণ না করেন দ্বিতীয় স্টেপে আপনি যান এবং সেখানে আপনি তাকে সেই স্টেপ আপনি ফলো করেন হতে পারে সেখানের মাধ্যমে সংশোধন চলে আসবে তৃতীয় স্টেপে আপনি যান তৃতীয় স্টেপে হতে পারে তার মাঝে পরিপূর্ণ সংশোধন আসবে সুপ্রিয় দর্শক মোহানবুল আরামিন তাহলে প্রথম স্টেপে যেটি কথা বললেন সেটি হচ্ছে ফাইজু হন তাকে নসিহত করো একে অপরের সাথে তাহলে নসিহত করা একে অপরকে সঠিক পথে থাকার জন্য সহযোগিতা করা আমরা দুনিয়া ক্ষেত্রে অনেক সহযোগিতা করে থাকি কিন্তু দিনে ক্ষেত্রে আমরা অনেক সময় অবহেলা করি এবং একে অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এবং সুন্দর একটি পরিবার গঠনে বাধা যে জিনিসগুলো সেগুলোকে তাকে পরিপূর্ণ শিক্ষা দিতে আমরা অনেক সময় অবহেলা করি অনেক সময় তুচ্ছ মনে করি প্রাণপ্রিয় দর্শক আসলে যার ফলে আমাদের সমাজে প্রশান্তি যে জিনিস এটি কিন্তু দিন দিন কেন যেন একটু उठे जा स्वमी ए स्त्री उभये शांति हवा दरकार आंतरिकता दरकार से आतरिकता देखा ना। जार फले आज के समाजे एरण कलह शि देखे थकि प्रणप्रिय दर्शक ताएजुहन मोहानबुल आलमीन जे चिकित्सा दिलें जदि अबद्ध है जदि तार घर समस्या घटे तालोले फायजुह तसिहत ता करो व्वज करो और वजमे সংশোধন হয় মানুষ আপনার স্ত্রীও সংশোধন হতে পারে আপনার স্ত্রী সংশোধন হতে পারেন আপনার মুখের একটি শব্দে একটি বাক্যে তাকে যদি সুন্দর ভাষাতে সুন্দরভাবে আপনি যদি নসিহত করেন তাহলে আশা করি তিনি শুনবেন এবং তার যে সমস্যাগুলি সে সমস্যাগুলি কেটে উঠতে পারে হতে পারে ছোট কোনো বিষয় নিয়ে আপনার উপর অভিমান আছে আর এই অভিমান হতে পারে আপনার নসিহতের মাধ্যমে আপনি তার অভিমানকে দূর করতে পারেন তার যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি আপনি সুন্দরভাবে সেটি শুনতে পারেন এবং তার সমাধান আপনি উত্তম রূপে নসিহতের মাধ্যমে দিতে পারেন নবী মহম্মদাল্লিহসাল্লাম তার যে স্ত্রী ছিলেন তার যে পরিবার ছিল সে পরিবারের মাঝে আমরা দেখতে পাই শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আর সাময়িকভাবে যে ছোট ত্রুটিগুলো এগুলো সকল ফেমিলিতে হবে যেমন নবী মুহম্লাহ আলী হোসাল্লামের জীবনেও কিছু ঘটনা যেগুলো ছোট ঘটনা হয়েছিল যেগুলো হতে পারে মানুষ মানুষের সাথে থাকলে তার সাথে কথা হবে কখনো ভুল বুঝাবুঝিও হতে পারে দর্শক এই ক্ষেত্রে মহানবুলের যে নীতিমালা সেই নীতিমালা সাল্লিহাল্লাম ওই মহিলা অথবা ওই মেয়েদের তিনি নবীম সাল আলিহাসাল্লাম ওই রমণীদের তিনি উত্তম দিক তুলে ধরেছেন যারা তার স্বামীকে নামাজের জন্য বিশেষ করে রাতের নামাজের জন্য তাকে জাগ্রত করে এবং জাগ্রত না হলে সুন্দরভাবে হালকা পানির ছিটা দেন যাতে তারা উঠে যায় অনুরূপভাবে ওই পুরুষের তিনি সুনাম করেছেন যে পুরুষেরা রাতে উঠেন নামাজ পড়েন এবং তার স্ত্রীকেও উঠানোর জন্য চেষ্টা করেন এবং তারা যদি রাতে ঘুমের যে চাপ ঘুম থেকে উঠতে না পারার যে কষ্ট এই কষ্ট যদি এসে যায় তাহলে হালকাভাবে পানি ছিটিয়ে দেওয়া ये सुन्नति पद्धतिर अर्थ हलो नबीम सलम सूंदर पद्धति शिक्षा दिए छिटा जर मे सम्पर्क स्त्री के नामगुलो पढ़ी हम चाह भासी तुम्हें से रतर नामजी आदा करो से क्षेत्र होते अपनार सामने अपना केमन कथा बोलें कथाटी अपन उभयर आंतरिकतार कथा तरीते पर रात घूमी जख आ रा ग राते उठी तक हमारे बड़ कष्ट एक क्षेत्र में एक हल्का पानी छिटा दिओ एक हल्का पानी दिव जार मध्यमेमी जागना पे जाब सुंदर यभय मजे हुए तब बल प्रयोग कर क्या पानी छिटा क्यों भूल बुझबें ना जे आसले पानी छिटा देबी मोहम्मद सोल्लासल्लम सुंदर दिक निर्देशना दिए पानी छिटार माध्यमे हल्का तारे आंतरिकत होते तब प्रयोग करें कारण महानबुल आलमीन प्रथम बल प्रयोग करते फैजुह तुम्हारा नसिहत करो जदि नसिहते से क्ज निकल करणीय नाफिल मोहनबुल आलमीन इर्षाद करें ताकि परित्याग करो और परित्याग है विछान परित्याग বিছানা থেকে আলাদা করে দাও তাহলে এটি হলো দ্বিতীয় স্টেপ আপনার স্ত্রী আপনার যে আন্তরিক একজন মানুষ যিনি আপনার সাথেই দৈনন্দিন সার্বক্ষণিক জীবনযাপন করেন তার সাথে যদি কোনো সমস্যা ঘটে তাহলে সমস্যাগুলোর সমাধান আপনাকে করতে হবে এবং এটি আপনার একটি ইমানই দায়িত্ব মোহানবুল আলমিন আপনাকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন আপনি তাকে সুন্দরভাবে নসিহত করবেন নসিহতে কাজ হচ্ছে না আপনি একটু তাকে তার ক্ষেত্রে একটু কষ্টের যে স্টেপ সেই স্টেপ আপনি গ্রহণ করুন পদ্ধতি গ্রহণ করুন তাকে শুধুমাত্র বিছানা আলাদা করে দিন আর এখান থেকে মুফাসেরা তারা বলেন যে বিছানা আলাদা করার অর্থ অনেকগুলো হতে পারে তার মাঝে একটি হলো দৈহ যে মিলন সেটি না হওয়া কোন হতে পারে আপনি বিছানাও আলাদা করে দিতে পারেন যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা না শুনবে অর্থাৎ एम आदेश अपनी कर आदेश महान रबुल आपना के जो आपनी ना करें तोषी उदाहरणस्वरूप नाम नाम एक फरज विषय और यरज विषय सम्पर्पनी आपनारी के हार दीते आते हम उभयर मजे जे गोट सम्पर्क आ सम्पर्कटी रखार जो नाम पढ़ें ना जो नाम कथा बी তাহলে তো আমাদের সম্পর্ক নষ্ট হবে না এটি সঠিক নয় বরং আপনাকে নসিহত করতে হবে নামাজের যদি নামাজের ব্যাপারে তিনি উৎসাহ দেওয়ার পরেও তাকে নসিহত করার পরেও তিনি যদি আপনার নসিহতকে আন্তরিকভাবে গ্রহণ না করে নেন তাহলে আপনার করণীয় মহানবুল্লাহ আলমী শিক্ষা দিয়েছেন যেহেতু বিষয়টি হল ফরজ আমি এ কথা বলছি না যে ছোটোখাটো বিষয়গুলি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে তার জন্য আপনি বিছানা আলাদা করে দিন এবং তাকে একটু দূরে রাখুন তাকে আলাদা বিছানায় রাখুন আলাদা ঘরে রাখুন এটি আসলে শরীয়তের উদ্দেশ্য নয় শরীয়তের উদ্দেশ্য হলো তাকে শিক্ষা দেওয়া আর শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যখন মোহান রবুল আলমিনের আদেশকৃত বিষয়গুলি যেগুলো ফরজ বিষয় যেগুলো বড় বিষয় সেগুলোর ক্ষেত্রে ছাড় না দেওয়া তাকে একটু আদব শিক্ষা দেওয়া আপনি যখন বিছানা আলাদা করে দিবেন। তখন কোনো যদি আসলে আপনার আন্তরিক যদি একজন স্ত্রী হয়ে থাকে अपन उभय जी सम्पर्क थके सम्पर्क जार ममे एक आदर्श परिवार गठन होते सम्पर्क थे कौन ही द्वित स्टेपेस ये द्वितीय स्टेप के ग्रहण करा घरे बसबास्बनी एक घरे बसबास्टी कखो ही होते देवे ना नबी मोहम्मद सल्लाह आलहीसलम उत्तम आदर्श उत्तम चरित्र रेखे गलें আর জীবন আমরা আলোচনা করতে পারি তাহলে মহনবুল আর আমিন আমাদেরকে দ্বিতীয় স্টেপ শিক্ষা দিলেন আর দ্বিতীয় স্টেপেও যদি কাজ না হয় হতেও তো পারে মানুষ যেহেতু মানুষের স্বভাব যেহেতু ভিন্ন ধরনের আমার আমার স্বভাব এক ধরনের আপনার স্বভাব অন্য ধরনের আমি এক ধরনের পছন্দ করি আপনি অন্যটি পছন্দ করেন একজন মানুষের জীবনে অনেক অঘটন হতে পারে আপনার স্ত্রী আপনার কাছে এসে এমনও তো হতে পারে যা আপনার তুরিটির ফলে তিনি আপনার থেকে কিছুটা অব্যাহতি চাচ্ছেন তিনি বিদায় গ্রহণ করতে চাচ্ছেন এমনও তো হতে পারে তবে শরীয়তের যে নীতিমালা সেই নীতিমালা একজন ভালো মানুষের জন্য যিনি একজন দিনদার মানুষ তার জন্য তিনি বিছানা আলাদা করে দিবেন বিছানা আলাদার ফলে যদি সঠিক হয়ে যায় সংশোধন করে ফেলে তাহলে সংশোধন হয়ে গেল এবং পারিবারিক জীবন আবারও চলা শুরু হলো যদি সমস্যা ঘটে মহানডবুল আলমিন এরশ্বাদ করেন অদ্রিব তাদেরকে প্রহার করো মহানডবুল আলামিন তাহলে तृत्य स्टेपे मार घटना आलोचना करल और ये स्त्री के प्रहार करा स्त्री के मारा ये गुण्टे एक श्रेणी मानू सकले एक श्रेणी मानूष जा रा स्त्री के मारधर करा ये क्या मन करेंसले आयतें हमसिल नहीं जी कथाता हमें के एक आयातें एक शब्दे विश्लेषण শুধুই সেই শব্দ দিয়ে হতে পারে না মারার বিষয়টি ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে আলোচনা হবে এবং স্ত্রীকে প্রহারের যে বিষয়গুলি আছে সেগুলো আমাদের একটু জানতে হবে নীতিমালা আছে সে নীতিমালার ভিত্তিতে আপনি প্রহার করতে পারেন আর ইসলাম সে নীতিমালা দিয়েছে ইনশাআল্লাহ আগামী অধিবেশনে আপনাদের সাথে আবারও কথা হবে আশা করি আপনারা আমাদের সঙ্গ দেবেন পৃষ্টি বাংলার পক্ষ থেকে আজকের অধিবেশনে যারা আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতলাত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 প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 देखुन देख अर्धांगी नित्तांगी प्रति रविवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगल है